واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي بلغ الرساله وادى الامانه ونصح الامه وكشف ابي ذن ربّه الغمة وتركنا على بيض ضلاله كانهاريها لا يزيغ عن إلا حالك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 فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد يقول عز من قائل وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله قدقاته ولا تموتن إلا وعنتم مسلمون فاتقوا الله عباد الله وعلموا أن الله سبحانه وتعالى يراقبكم في جميع شؤونكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم فإن خيرا فخير وإن شرا فشر فاتقوا الله سبحانه وتعالى واتقوه في سركم وعالنكم عباد الله يقول الله سبحانه وتعالى وَلَنْ يَجَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا يقول سبحانه وتعالى قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم عن نبي خرية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وَالَّذِي نَفْسِ بِيَدِهِ لا يؤمن أحدكم حتى تؤمنوا لا يؤمن احدكم حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا اول ادلكم على شيء إذا فعلتم تحاببتم في ما بينكم افشوا السلام فيما بينكم اخرجه ابو داود في السنن ب اسناد صحيح أن أبد الله بن عمر بن عاصر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أخذه الإمام النووي رحمه الله تعالى في الهجة بإسناد صحيح وقال هذا حديث صحيح وحسنه أهل حافظ بن حجر رحمه الله تعالى في الفتح সম্মানিত হাউদ্দিন মুসুল্লিয়ান কেরাম শুরুতেই আমি আমাকে সব আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ হাবুল আলমিনের তাকোয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে তাকোয়ার নীতি অনুসরণ করার জন্য তৌফিক দান করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবং পরিচিত একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা আপনাদের সাথে শেয়ার করব ইসলামের মৌলিক দুটি পরিভাষা নিয়ে কথা বলব একটি হচ্ছে মমিন আর একটি হচ্ছে মুসলিম এই দুটি পরিভাষা সম্পর্কে কথা বলবো মূলত আজকে আলোচনা আমরা একাডেমিক ওই বিষয়গুলো আলোচনা করব না যে মমিন এবং মুসলিম শব্দের মধ্যে যে পার্থক্য রয়েছে আবিধানিক যে অর্থগত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না কিন্তু মুমিন এবং মুসলিম আমরা যারা আজকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি ইসলাম আমাদেরকে আসলে কি পরিচয় আমাদেরকে দিয়েছে অথবা কতটুকু পরিচয় আমাদের যথার্থ হচ্ছে যারা আজকে মুমিন হিসেবে দাবি করছি সত্যিকার অর্থে আমরা কতটুকু ইমান বা মুমিন এর অবস্থানে আমরা রয়েছি কোন স্টেজে আমরা রয়েছি এ বিষয় সম্পর্কে মূলত এই দুটি পরিভাষা নিয়ে আজকে আমরা কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব একাডেমিক আলোচনা না হলেও বিষয়টি কোরআন এবং হাদিসের মৌরিক যে নির্দেশনা মুমিন এবং মুসলিম এর ব্যাপারে কোরআন একিমের মধ্যে আল্লাহ সোভান তারা যে মৌলিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আজকে এই পৃথিবীর মধ্যে যখন আমরা দেখি প্রথমেই আমরা যারা মুসলিম রয়েছি বা সোকল্ড মুসলিম রয়েছি বা ইসলামের পরিচয় দিচ্ছি বিভিন্নভাবে যেভাবেই বলুন না কেন আজকে আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই আমরা যারা মুসলিম রয়েছি ইসলামের পরিচয় দিচ্ছি তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর মূলত তত্রসলিমরা আজকে সবচেয়ে বেশি দুরবস্থায় রয়েছে সংকীর্ণ অবস্থায় রয়েছে বঞ্চিত লাঞ্ছিত এবং পৃথিবীর বিভিন্ন শরণার্থী শিবিরগুলোতে অত্যন্ত মানবতর যাপন যারা করছে তাদের অধিকাংশই মুসলিম মার খাচ্ছে আজকে মুসলিমরা আপনার আমাদের একেবারে এই পাশের একটি দেশ মায়ানমারে মার খাচ্ছে মুসলিমরা নিম্নমভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই মিলে আমরা সিনেমার মতো মনে হচ্ছে যেন আমরা এগুলো দেখছি অবলোকন করছি সেভাবে আফগানিস্তানে মুসলিমরা মার খেয়েছে এখনো খাচ্ছে ইরাকে মুসলিমরা মার খেয়েছে এখনো খাচ্ছে এখনো মুসলিমরা সেখানে লাঞ্ছিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আজকে মুসলিমরা মার খাচ্ছে সিরিয়াতে মুসলিমরা মার খাচ্ছে মুসলিমরা খুবই দুরবস্থায় খুবই মানবতার অবস্থায় তারা জীবনযাপন করছে তাদের অবস্থা এমন যে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার আর শেষ নেই কিন্তু কোরআন যদি আমরা তেলাওয়াত করি কোরআন যদি আমরা পড়ি আপনারা যারা কোরআন পড়েন এবং বুঝেন আপনাদের উপলব্ধি থাকার কথা যে কোরআনের কোথাও আল্লাহ রবুল আলমী কথা বলেন নাই যে মুসলিমরা এভাবে মার খাবে এবং এভাবে লাঞ্ছিত হবে মুসলিমরা আল্লাহ রব্বুল আলমিন কেন এই পৃথিবীর মধ্যে বর্তমান আমরা যারা মুসলিম রয়েছি মুসলিমদের এই অবস্থা এটা বারবার আমাদের কাছে প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর আমি দীর্ঘদিন থেকে তালাশ করতেছিলাম क्योंकि उत्तर तलाश करना हठात कर एक दिन एर उत्तर बैरिए इहुदी आलेम एक सलफेस अलहिंदर मध्य कालोर कुरान मध्य कुरने करीमर मध्य तुम्हारे आल्ला सोहाना दास्त बक्तव्य गो पूरा कुराना कि सत्य यहुदी बोल तो सत्य हार कथा ना পুরা কোরআন তো সত্য নয় আমার মনে হচ্ছে তুমি বলো দেখি পুরা কোরআনটা সত্য কিনা বলে যে হাক সত্য কথা যে আল্লাহ আলম কোরআনে করিমের মধ্যে যা বলেছেন যেটা সত্য বলেছেন কোরআনের মধ্যে মিথ্যার কোন সুযোগ নেই আল্লাহর কথা আমি এটা বিশ্বাস করি কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন সত্য বললো তাহলে কোরআন করিমের সুরার নিসাহের মধ্যে আল্লাহ তালা বললেন সুরার নিসার মধ্যে আল্লাহ তালা বলেছেন সুরার নিসার একশো একচল্লিশ নম্বর আল্লাহ জন্য বলেনা কািনের উপরে কোন কর্তৃত্ব কোন ক্ষমতা কোন ধরনের সুযোগ আল্লাহ রা বুলারাবিন কাফেরদের জন্য রাখবেন না মুমিনদের উপর মোমিনদের উপর কর্তৃত্ব করবে মুমিনদেরকে লাঞ্ছিত করবে মুমিনদের উপর অত্যাচার চালাবে এমনকি সাবিন তফসিরের মধ্যে আহলু তফসির করে একথাও বলেছেন যেই কোন ধরনের সলত যেই কোনো ধরনের ক্ষমতা মুমিনদের উপর কাফেরদের জন্য আল্লাহ সুবাহ তারা দিবেন না হাতেই মূলত মোমেনরা মার খাচ্ছে এখন তো পৃথিবীর যত্র তত্র মূলত মুসলমানদের অবস্থা এমন হচ্ছে যে তারা নির্যাতিত হচ্ছে রাজ্যিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বের করে দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে আবার একশন নেওয়া হচ্ছে এমনভাবে জুলুম করা হচ্ছে তাহলে কাফিরদের কর্তৃত্ব হলো অথচ আল্লাহ তালা বললেন যে আল্লাহ মুমিনদের উপর কাফিরদের কর্তৃত্ব দেবেন না তখন এই আলেম তাকে বললেন যে এই হুদে আলেমকে বললেন যে তুমি আল্লাহ তালার কোরআনে করিমের আয়াত নিয়ে এসেছ ঠিক এই দলিল হিসেবে কিন্তু এই দলিল বুঝরই আয়াত তুমি নিয়ে এসেছো ঠিক আছে কিন্তু এর দলিল কি হবে এ আয়াতের অর্থ কি সেটা বুঝা নেই কারণের মধ্যে আল্লাহ রুল আলমিন কোন কর্তৃত্ব দিবেন না কিন্তু আমরা যারা আছি আমরা তো মুমিন নয় আমরা তো মুসলিম এখানেই সমস্যা হয়ে গিয়েছে আমরা তো মুসলিম আমরা মুমিন হতে পারি নাই ফলে আমাদের উপর কর্তৃত্ব কাফেরদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআনে করিমের যতটি আয়াত রয়েছে আজকে যদি আপনি যান গিয়ে এই সলাতের পদ থেকে আরম্ভ করে কোরআনের শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তেলাবাত করেন দেখতে পাবেন যেখানেই অল্লা সব আনোয়া দালা আল্লাহর বান্দাদের সাহায্যের কথা বলেছেন যেখানেই আল্লাহবুল আলমিনের কথা বলেছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহ হাবেন আমরা তো মুসলিম হয়ে বসে আছি আমরা তো মুমিন হইনি আমরা মুসলিম হয়ে বসে থাকার কারণে অবস্থা হচ্ছে এই মুসলিমের মধ্যে মুনাফেক পাওয়া যায় কিন্তু মুমিনের মধ্যে মুনাফেক পাওয়া যাবে না কখনো না تلعيشي بل بي آمنا بالله و باليوم الآخر وما هم بي مؤمنين شدران مسلم در مد منافق بي كنتو مؤمنين در مد منافق بي مسلم در مد مغرد بي مغرد حدث ادش شدرانو دي تو ستو شدر دي قرار جنرانو دران لوگ بي মসজিদের মধ্যে যেমন জুতাচোর জুতাচোর কিন্তু মুসল্লি না যে আপনি মনে করেছেন যে জুতাচোর মুসল্লির নামাজ পড়তে এসেছে না জুতাচোর এসেছে মূলত কি মুসল্লির বেশ ধরে জুতা চুরি করার জন্য উদ্দেশ্য জুতা চুরি করা মুসল্লির মধ্যে জুতাচোর পাওয়া যাবে না জুতাচোর মুসল্লির বেশ ধরে আসবে মূলত সে জুতাচোর ঠিক অনুরূপ ভাবে পাওয়া যাবে মুসলিমদের মধ্যে মুখরোদ পাওয়া যাবে কিন্তু মুমিনদের মধ্যে মখরুদ পাওয়া যাবে না কারণ তার ইমান কোনো দিন তাকে পার্থিব কোনো স্বার্থের দিকে দাবি করতে পারে না পার্থের দিকে মুসলিমদের মধ্যে সাক্ষ্য দিয়েছে কাল মুসলিম মুজরিম পাওয়া যাবে এখানে অপরাধী পাওয়া যাবে আজকে মুসলিম সকল মুসলিমদের মধ্যে আপনি তা দেখতে পাচ্ছেন অপরাধের শেষ নেই ক্রাইমের শেষ নেই এর কারণ একটাই হলো এই আমরা যে মুসলিম হয়ে বসে আছি আমরা আসলে ইমানের যে গন্ডি রয়েছে সেই গন্ডি পর্যন্ত আমরা আল্লাহ হাবুল আলমিন যে ইমানের কথা বলেছেন ইমান যে সীমারেখা আল্লাহ সুবাহ তারা অঙ্কিত করে দিয়েছেন অঙ্কন করে দিয়েছেন সেই সীমারেখা পর্যন্ত আমরা মূলত পৌঁছিনি যাইনি ফলে মুসলিম ব্যক্তিরা এখানে আসে তারা সত্যিকার অর্থে মৌমিন নয় ইমানের পর্যায়ে পর্যন্ত উত্তীর্ণ হয়নি এরা মুসলিম বলে এদের কারণে এই মুসলিমদের কারণে মূলত আজকে আমাদের দশা হচ্ছে আমরা এই সমস্যার মধ্যে আছি বন্ধুগণ মুসলিমদের মধ্যে জালিম পাওয়া যাবে কিন্তু মুমিনদের মধ্যে জালিম পাওয়া যাবে না কারণ জালিম যে জুলকে আল্লাহ রবুল আলমী নিজের উপর হারাম করেছেন এই জালিম কোন অবস্থায় একজন ইমানদার ব্যক্তি এই জুল করতে পারে করতে পারে না তাই মুসলিম ব্যক্তিদের মধ্যে দেখতে পাবেন বহু জালিম রয়েছে সুবাহ আল্লাহ আপনি দেখবেন মসজিদে এসে সিজদা দিচ্ছে সিজদার পর সিজদা দিচ্ছেন অথচ দুনিয়ার সমস্ত লেনদেনের ক্ষেত্রে সমস্ত আচার আচরণের ক্ষেত্রে জুলমে ভরপুর আপনি কোন গন্ডির মধ্যে ফেলাবেন ওই মুসলিমের গণ্ডির মধ্যে ফেলাবেন ইমানের গণ্ডি পর্যন্ত উত্তীর্ণ হয়নি ফলে আল্লাহ সুবাহ আল্লাহ বেদুইন ব্যক্তিদেরকে এই বিষয়ে শিক্ষা দিয়েছেন আর এর মাধ্যমে আমার আল্লাহ সুবাহানু তালা পর্যন্ত ইমানদার এবং মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য যাতে করে আমরা উপলব্ধি করতে পারি পার্থক্যের জন্য বেদহীন ব্যক্তিরা আল্লাহ নবী সালী সাল্লামের কাছে এসে তারা বলে আমেন আমরা ইমান এনেছি নিজেদেরকে ইমানদার দাবি করে প্রকাশ করে যে আমরা ইমানদার ইমানের বহির প্রকাশ ঘটানোর জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলে আমরা ইমান এনেছি আল্লাহ সোহানা বলছেন এটা তো ভালো কথা বলেছে আমরা ইমান এনেছি এটা খারাপ কথা নাকি খারাপ কথা নয় ভালো কথা কিন্তু আল্লাহ হাব্বুল আলমিন সংশোধনী দিচ্ছেন আল্লাহ হাব্বুল আলমিন তাদের এই বক্তব্যকে সংশোধন করে দিচ্ছেন আল্লাহাবাহমিন বলছেন তোমরা এই কথা বলো না আমার আপনি তাদেরকে বলে দিন দিনু তোমরা ইমান আনোনি এখন তোমরা ইমানের স্টেজে আসনি ইমানের স্টেজ পর্যন্ত তোমরা বুঝতে পারলাম না তোমরা বলো তোমরা এই স্বীকৃতি দাও যে আসলাম না আমরা মূলত ইসলাম গ্রহণ করেছি মুসলিম হয়েছি মুসলিম হয়েছে মুসলিম করেছি হুজরা চোদ্দ নম্বর আয় বুল বলেছে এখন পর্যন্ত ইমান তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করেনি যদি তোমাদের অন্তরের মধ্যে ইমান প্রবেশ করত। তাহলে তোমাদের অবস্থার পরিবর্তন হতো তোমাদের অবস্থার পরিবর্তন হতো পার্থক্য করলেন এভাবে বাহ্যিক শুধুমাত্র লৌকিক কালে মতো তৌহিদকে মেনে নিলেন ইসলামকে দিন হিসেবে মেনে নিলেন নিজের জীবনে ইসলামকে পালন করলেন না মুসলিম আজকে যাই মুসলিম এর যে আজকে তো অবশ্যই এর ছিল জগন্নাথ ও মুসলিম রয়েছে সেটা হলো আইডি কার্ড এর রয়েছে অনেক আছে শুধুমাত্র আইডি এর মুসলিম জীবনে কোনোদিন ইসলাম কি জিনিস নিজের জীবনে একদিনের জন্য পালন করে নাই এরকম অনেক আইডি কার্ড মুসলিম আছে যাতে পাসপোর্টে নিজের পরিচয় মুসলিম দেওয়ার জন্য চেষ্টা করে অথবা পাসপোর্টের মাধ্যমে নিজেকে মুসলিম প্রকাশ করে অন্যথায় জীবনে কোনোদিন সে এ কথা বলতে রাজি নয় যে আমি মুসলিম ফলে মুসলিমদের মধ্যে আল্লাহ সুবাহ তারা এখানে ইমানদের মধ্যে পার্থক্য করেছেন ইমান যদি তোমাদের সত্যিকার অন্তরের মধ্যে প্রবেশ করে তাহলে তোমাদের অবস্থা কি হবে ইমান প্রবেশ করার পর বিলাল ইবন রাবাহকে মক্কার মুসিকরা তাদের সমস্ত শক্তি দিয়ে বিলাল ইবন রাবাহ এর মতো একজন হাফসি গুলামকে ইসলাম থেকে দিন থেকে ইমান থেকে বের করার জন্য চেষ্টা করেছিল কিন্তু সক্ষম হয়েছে কিনা আর আমাদেরকে দুই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিয়ে যাচ্ছে সামান্য একটু চাটা খাওয়াই আমাদের দেখা যাচ্ছে যে সবকিছু পুরা ইমান সব বিক্রি হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল যে আমাদের আসলে ইমান ওই যে আল্লাহ তালা বলেছে ইমান এখন পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ইমান প্রবেশ করেনি বন্ধুগণ এই জন্য আল্লাহ সুবান কোরআনে কেরিমের মধ্যে ইমানদার ব্যক্তিদেরকে সাহায্যের কথা বলেছেন মুসলিমদের কথা বলেন নাই যদি আমরা ইমানদার হতাম তাহলে সাহায্য অপরিহার্য আমাদের জন্য হয়ে যেত কিন্তু আমরা আসলে মুসলিম ইমান এখন অন্তরের মধ্যে প্রবেশ করিনি সুরাহ রুমে সাতচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তারা বলেন আমাদের উপর মুমিনদেরকে সাহায্য করা তা আমাদেরকে সাহায্য করতেছি না কেন কোথায় সাহায্য সাহায্যের জন্য আমরা হাত বাড়াচ্ছি সারা পৃথিবীর সকল মুসলিম রাজকে আত্মচিৎকার করে পৃথিবীর আকাশ বতাস বিশ নম্বর আয়তের মধ্যে যে কানা হাপকার মুমিন ইমানে সত্য করেছেন তা আমরা তো ওই মুমিন পর্যন্ত পৌঁছিনি আমরা মুসলিম হয়ে বসে আছি মুমিন হতে আমাদের সাহায্য করতে আমরা সাহায্য লাভ করতে পারতাম ফলে আমাদেরকে বিজয় ঘোষণা করা হয়েছে আল্লাহ সুবান সুরা আল ইমরান একশো উনসট উনসত্তর উনাশি নম্বর আয়তের মধ্যে সুরাহ আল ইমরান একশো নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদের বিজয়ের কথা বলেছেন এবং আমরাই যে সর্বোচ্চ মর্যাদা লাভ করতে পারব। শ্রেষ্ঠত্ব আমাদের জন্য হবে সে কথা বলেছেন কিন্তু শর্ত দিয়েছেন ইমানের কি বলেন তোমরা বিষণ্ন হো না দুশ্চিন্তাগ্রস্ত হবার কোন কারণ নেই ওলা তোমাদের দুশ্চিন্তার কারণ নেই এত হতাশ হয়ে যাচ্ছিল হতাশার কারণ নেই আমাদের হতাশার কারণ আছে আমরা আমাদের হতাশার কারণ আছে আল্লাহবুল আলম বলে তোমাদের হতাশ হওয়ার কারণ নেই তোমাদের বিষণ্ন হওয়ার কারণ নেই তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আয় লে তোমরা এই বিজয় লাভ করবে তবে যদি তোমরা মুমিন হোক তাহলে বন্ধুগণ ক্লিয়ার হয়ে যাচ্ছে আল্লাহ কথা থেকে। আমি বলছি আপনাদেরকে অত্যন্ত পরিচিত দুটি পরিভাষা মুসলিম এবং মুমিন একজন ইমানদার ব্যক্তির মানে সবচেয়ে কাছের পরিভাষা প্রথম পরিভাষা হচ্ছে এটি এই দুটি পরিভাষার আজকে পার্থক্য নিয়ে কথা বলবো এবং কোন আন থেকে সরাসরি আল্লাহবুল বক্তব্য যেগুলো আছে সেগুলো বলেছি যে আমি একাডেমিক যে আলোচনাগুলো আছে সেগুলোতে যাব না আমিধানিক যে বিশ্লেষণ আছে সেগুলোতে যাবো না শুধু এটা বোঝানোর জন্য যে আমার অল্লা সুবাহ আমাদেরকে কি হতে চেয়েছেন কি হতে বলেছেন আর আমরা আসলে কোথায় গিয়ে থেমে আছি তোমরাই মর্যাদা লাভ করবে তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও কি পাবেন ইমানদার ব্যক্তি যশ্ জুরুস এ কাজ করবে কিনা আপনি কি মনে করেন আল্লাহ নবী সাল্লাটা করেননি ইমানদার ব্যক্তি মিলাদুল আবার নতুন কিদ পালন করবে কিনা যে ঈদ আল্লাহ নবী সাল্লা সাল্লাম কখনো পালন করেননি পালন করতে বলেননি ইমানদার ব্যক্তি ওরস শরীফ নামে এ ধরনের কোন শরীফ পালন করবে কিনা আপনি কি মনে করেন তাহলে বুঝা গেল যে আমরা আসলে মূলত ইমানের গন্ডিতেই ঢুকতে পারিনি মুসলিম হয়ে বসে আছি আর আমরা ধারণা করতেছি যে আমাদের আমাদেরকে আল্লাহ সাহায্য করছেন করবেন এটা অহেতুক একটি আল্লাহ সাহায্য করবেন না কারণ সাহায্যের জন্য আল্লাহ সুবানা কোরআন করিম মধ্যে স্পষ্ট করে দিয়েছেন সুতরাং দ্বিতীয় আয়াত থেকে ওইটা আমরা বুঝতে পারলাম যেটি সুরা আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন যে আল্লাহ আলমিন আমাদেরকে বিষণ্ন হতে হতাশ হতে নিষেধ করেছেন এই শর্তে যে বিজয় আমাদের জন্য কিন্তু শর্ত হচ্ছে আমরা যদি মুমির হতে পারি আসিনের পরে আয়তের মধ্যে এটাও সুরা আল ইমরান নম্বর আগের নম্বর সুরা আল ইমরান একশো নম্বর মধ্যে আল্লাহ তালা বলেন দের কোন সম পরিবর্তন হয় মুমিনদের উপর কোন বালা মুসিবত এসে যায় ওন আল্লাহ আল্লাহ তালা তাদেরকে কোনোদিন ছাড়বেন না এভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই ব্যবস্থা করে দিবেন। প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু মুমিন হতে হবে ইমানের শর্তে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা মুসলিম হয়ে বসে আছি এখন প্রশ্ন করেন বারবার যে আল্লাহ সাহায্য আসে না কেন আসবে থেকে সাহায্যের ওই গন্তব্য পর্যন্ত তো আমরা পৌঁছিনি ওই জায়গা পর্যন্ত আমরা যাইনি ফলে আল্লাহ হাবুল আলমিন এ আয়তের মধ্যে কোথাও আল্লাহ সুবানাও তারা ইসলামের শর্ত করেননি একথা বলেন নাই যে মুসলিম হয়ে বসে থাকুক বরং সেখানে আল্লাহ সুবাহের সীরা আনফালের উনিশ নম্বর আয়তের মধ্যে বলেন যে ইমানদারদেরকে আরো জানিয়ে দিচ্ছেন তা কি দিয়ে আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা বুঝার কথা এটা সরাসরি বাক্য নয় তাকি যা হচ্ছে এই মানে বাক্যগুলোকে আরবি ভাষায় বলা হয় তাকে জুমলা আল জুমলা এটা হয়তো ধারণা করতে পারো তোমরা যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে নেই তোমাদের এই ভুল ধারণা তৈরি হতে পারে কিন্তু আল্লাহ তারা ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ তালা মুদের সাথে রয়েছেন শেখুল ইসলাম এবং রহমতুল্লাহের ব্যাখ্যার মধ্যে বলেন এখানে বলতে আলমা আয়াল খাসা বুঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ বান্দার সাথে থাকা যেটি হচ্ছে আল্লাহ তালা স্বরাষ্ট্রী বান্দাকে সাহায্য করা স্বরা বান্দাকে আল্লাহ রব্লুল আলমিন সাহায্য করবেন সরাসরি বন্দাকে আল্লাহ সুবাহ সাহায্য করবেন এজন্যানের সাথে আরো স্পষ্ট করছেন আল্লাহ সুবাহ যারা ইমানদার ইমান এনেছে সত্যিকার মুমিন হতে পেরেছে আল্লাহ রক্ষ থেকে করবেন ইমানদারদের পক্ষ থেকে প্রতিহত করবেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ প্রতিহত বোধয় করেছেন কি করেন নেই সাক্ষী আমাদের রয়েছে ইতিহাস থেকে সাক্ষী রয়েছে আল্লাহ রাবুল আলমিন প্রতিহত করেছেন ইমানদারদের পক্ষ ইতিহাস থেকে সাক্ষী হয়েছে আসাবুল আখদুদের ঘটনা থেকে আল্লাহ নবী ইতিহাস থেকে নয় বরং এর আগের ইতিহাস থেকে আসাবুল উখদুদের ঘটনা পরে দেখেন ওই যে সুরা আল বুরুজের মধ্যে শুরুতেই তাদের ঘটনা থেকে আল্লাহ রবুল আলমিন প্রতিহত করেছে কি করে নেই ইতিহাস থেকে সাক্ষী হয়েছে সুরাই কাহাব পরে দেখেন আসাবুল কাহাব থেকে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিহত করেছে কি করে নেই কিন্তু আমাদের পক্ষ থেকে প্রতিহত করছে আমরা মুসলিমে পৌঁছতে পারিনি আমাদের কাছ থেকে প্রতিহত করছেন এর সাথে আল্লাহ তারা আরেকটা কথা বলে দিয়েছেন সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না কাফুর প্রত্যেক ওই ব্যক্তি যে খেয়াল করে থাকে অস্বীকৃতি জানায় আল্লাহ রব্বুল আলমিন স্বীকার করে অথবা আল্লাহর কর কীকার করে রাহাতের তফসির বলতে বলেছেন এখানে কাফুর বলতে বলতো কাফির কেউ হয় নাই যে আল্লাহ তালা নিয়ামতকে অস্বীকার করে সুভারঅ অসংখ্যগুলি ধরত আল্লাহ রা পুরামীদের বোক করার পরে আমাদের অবস্থা হচ্ছে এই যে ছোট্ট একটা নিয়ামত যদি আমি না পাই আল্লাহ তালা পুরা নিয়মকে অস্বীকার করে বসি একেবারে বাস্তব সামান্য হয়তো একটু আল্লাহ সুভানন্দ তালা পরীক্ষার জন্য একটা কিছু করে দিয়েছেন হতে পারে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারে শাস্তিও দিতে পারে অপরাধ তো শেষ নেই গুণাতো শেষ নেই আর তখন আরে আল্লাহ তালা আমাকেই দেখলো শুধু আর কাউকে দেখলো না আমার এইভাবে আল্লাহ তালা বিপদের মধ্যে ফেলে দিল আল্লাহ তালা নিয়ামতকে স্বীকার করছে অসংখ্য নিয়ামত যেগুলো আপনি বুক করতেছেন জীবনের আল্লাহ আলমিন এই নিয়ামত গুলোকে আপনি কিভাবে বিচার করেছেন যেগুলো আল্লাহবুল আলমিন আপনাকে দিয়েছে প্রত্যেকটা বহুত। যেগুলো হিসাব করে আপনি শেষ করতে পারবেন না গণনা করে শেষ করতে পারবেন না এই অসংখ্য নিয়ে আমদ যেগুলো আল্লাহ সুভানমতলা দিয়েছেন সেগুলোকে কিভাবে আপনি অস্বীকার করছেন তাই এই আয়াতের মধ্যে আল্লাহ সুভানতারা ইঙ্গিত প্রত্যেক খেয়াল খেয়ালতকারী সবই খেয়ালত করছি আমার চোখকে আমি খেয়ালত করছি আমার হাতকে আমি খেয়ালত করছি আমার বিবেককে আমি খেয়ালত করছি আমার পাকে আমি খেয়ালত করছি আমার ব্যক্তিগত খেয়ালতের কথা বিবেচনা করেন একটু চিন্তা করেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়টি যে আমরা কত খেয়ালতের মধ্যে লিপ্ত আমি আমার জিব্যার খেয়ালত করছি কি বলার দরকার ছিল কি বলছি অনেকে দেখা যায় আগে বাগে মসজিদের মধ্যে আসেন এরপরে মসজিদের মধ্যে বড় ক্ষতি করে দিলেন ইমানের পরিমন্ত্রী কাজ এই জন্য বলছেন এই খাওয়ান যে খেয়াল করবে তাকে আল্লাহ সুবাহ করবেন না ঠিক অনুরূপ আসেন আল্লাহ সুবাহ কোরআন করিমে সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে আরো বলেন सबसे बड़े बंधुगण अने ना बुझे शुद्ध खिलाफत खिलाफत कर चित करते कि खिलाफत कि जिरी बुझेनाभ्रांत भूल कर दिए अनेक युवक बंधु को आज के बदभस्ट कर अज्ञ लोक जाहर लोक इसलमेर ज्ञान जदि देर सामने बसते हैं আলমদের কাছ থেকে সরাসরি অনেক ক্ষেত্রে মহাবন্ডিত মনে করছেন কিন্তু আলমদের সামনে বসেন নাই তিনি ভুল করেছেন তার সমস্যা হবে তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে এবং নে আমল করেছে তাদেরকে আল্লাহ তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ফিল তাকলিফান এই পৃথিবীর মধ্যে তাদেরকে আল্লাহ তারা খেলাফতে দিবেন খেলাফত দেবেন খেলাফতে প্রতিষ্ঠা দিবেন কিন্তু শর্ত তোরা গিয়েছে লাইয়াস তাকলিফান আগে শর্ত আছে আল্লাহিন কুমার আমিরুস্বে হাত আগে তাহকিকুল ইমান ওয়াল এই দুটি অপরিহার্য एक नम्बर इमान, इमान के के कि सत्यार्वे तह की करते इमान ठीक आमानदार होते मुसलिम भाई बस लेना मुस्लिम भाई मन करें जै खुशी ती कर लेनी इसलमर माध्यम प्रतिष्ठा हम बूल कलेलम है फलेक भाई देखे अनेगाइड करते हैं क्योंकि आयात गुरु मध्य स्पष्ट निर्देशना रही है শর্ত হচ্ছে ইমানের শর্ত ইমানের শর্ত রয়েছে এখন ইমান তাহিক না করেই আমাকে কয়েকজন বলতেছেন যে জেহাদের মানে ফরজ করে দিচ্ছেন না জন্য এভাবে নির্মম ভাবে মিয়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এখন তো জেহাদ ফরজ হয়ে গিয়েছে ফরজ করবে কে আল্লাহ রবী আলমিন ফরজ করেন আবে থেকে ফরজ করবে জেহাদ তো ফরজ আল্লাহ ফরজ করেছেন এটা কোনো সময় শূন্য ছিল না কিন্তু এবার বাস্তবায়নের দায়িত্বশীল যে সে বাস্তবায়নের দায়িত্বশীল না থাকলে বাস্তবায়ন করবে কে বুঝতে হবে জিনিসগুলো বুঝতে পেরেছেন ভুল কোথায় বারবার আমার বাসায় এসে বিভিন্ন জন এই বিষয়ে নিয়েই কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে যেহাদকে ফরজ করেছেন আল্লাহ সুবাহ এটা কারো বাপদাদার ক্ষমতা নেই যে এটাকে সুনত বানাবে আমি সাইফুল্লাহ সুনত করার সুযোগ দিন নফল করার সুযোগ দিন ফরজ করে সুন্দর কিন্তু ফরজ এই ফরজ বাস্তবায়ন করবে কে বাস্তবায়ন করার জন্য যার দায়িত্ব রয়েছে সে দায়িত্ব যদি তিনি বাস্তবায়ন করেন তাহলে করবেন আর বাস্তবায়ন করেন তাহলে বাস্তবায়িত হবেন আমার বন্ধুগণ কোরআনে করিমের যে আয়াতগুলো আমরা তেল করলাম এই প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে এই আমাদেরকে সাহায্য করার জন্য মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন ইমানের সত্তে ইমানের সত্যে অন্য কোন সর্তে নেই এবার আমি রাসুল্লাহ সাল্লা উলিয় সাল্লামের অসংখ্য হাদিস থেকে যেহেতু সময় নেই শুধুমাত্র দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব এই দুটি হাদিস শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ইমানের গন্ডি পর্যন্ত আমরা উপলব্ধি করার জন্য মুসলিম এখনো মুসলিমের মধ্যে আমরা পৌঁছতে পেরেছি প্রথম হাদিসটি আবু মন্না করেছেন রসুল্লাহ সাল্লা ইসলামের সাথ করেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন জেন্নাতে হাত মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না হাত তুমিনু যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হবে আগে তো সাহায্যের জন্য শর্ত করা হয়েছে ইমানকে এই হাদিসের মধ্যে স্পষ্ট করে দিচ্ছে নাজাত এবং জান্নাতের জন্য শর্ত হচ্ছে ইমান ইমান নিয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু না হয় তাহলে তার নাজাত অনিশ্চিত তার জান্নাত অনিশ্চিত হয়ে যাবে তার আমল যেই হোক যাই হোক না কেন যতই উন্নত আমল হোক না কেন তার নাজাত যদি নিশ্চিত করতে হয় তাহলে কনফার্ম করতে হবে তাকে তার ইমান তার অন্তর মধ্যে যে ঠিক আছে ইমান যথার্থ আছে ইমানকে তাহাকেই করতে হবে নিজের অন্তর মধ্যে বাস্তবায়ন করতে হবে ইমানকে প্রতিষ্ঠা করতে হবে এরপর আলামী সাল্লাহ গুসলাম এতটুকু বলে শেষ করে দেন নাই এবার ইমানদার কিভাবে হবেন আপনি এর প্রস্টিটিউট কি হবে ইমানের জন্য আপনাকে কি কি করতে হবে অনেক কঠিন একেবারে সহজ পদ্ধতিতে ইমানদার হওয়ার জন্য আলী সাল্লাম তিনি বলেন তদক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসতে পারবে না ক্লিয়ার কথা দেখতে পেরেছেন কিনা কোথাও কোনো গুঞ্জাইশ নেই প্রচ্ছন্নতা নেই এখন আপনার সাথে আপনার বাইরের ভালোবাসা কি আছে জমিন নিয়ে এই নিয়ে সেই নিয়ে যা আছে দেখা হলে সালাম তো দূরের কথা শুধুমাত্র দেশের জাতি মানে দেশীয় আইনের কারণে অন্যথায় তো একজনের কল্যাণী আরেকজন অন্যদিকে চলে যেতেন কি অবস্থা কোথায় একজনের প্রতি আরেকজনের ভালোবাসা কোথায় একজন আলিমের সাথে আরেক আলিমের ভালোবাসা একজন আরেকজনকে দিলে আই এর কথা বলতেছে মুনাফেক তাহলে আপনি তো আল্লাহ নবী সাল্লাহসাল্লাম যে ইমানের সীমা রেখা দিয়েছেন প্রথম সীমারেখায় আটকে পড়ে গিয়েছেন প্রথম সীমারাই অতিক্রম করতে পারেন তোমরা ইমানদার হতে পারবে না হাঁটতে হাতে হাববো ততক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মাঝে ভালোবাসা প্রতিষ্ঠানা করবে নিজেদের মাঝে কোথায় সেই ভালোবাসা আমাদের মাঝে আমরা মুসলমান হয়ে রয়েছি এই জন্য ইমানের স্টেজ পর্যন্ত বসতে পারি একজন বাইকে যে ভালোবাসবো একজন ভাইয়ের প্রতি আমার যে অনুরাগ থাকবে তার প্রতি যে শ্রদ্ধাবোধ সম্মান থাকবে এগুলোর কোনো নামগন্ধু দেখি না আর মুসলমানদের মধ্যে মানে তালাশ করতে হলে এগুলো অন্য কিছু দিয়ে মানে তালাশ করে বের করতে হবে আছে কিনা আদৌ কোথাও কোন খবর তাহাবুব আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন একজন না খেয়ে অবস্থায় চিৎকার করতেছে আর আপনি তাকে দেখে চলে যাচ্ছেন কোথায় ভালোবাসা কোথায় ভালোবাসা ইমানের রাসুলসাল্লাহ সাল্লাম যে সীমারেখা বলে দিয়েছেন সেই সীমারেখার প্রথম সীমারেখায় আমরা আটকে পড়ে গিয়েছি এখন আল্লাহ নবী সাল্লা উলীসাল্লাম পরস্পর ভালোবাসা তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস এটা আমি একবার আমার বিশ্বাস পড়ে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর দিতে পারবে না এই দৃষ্টান্ত দিতে মানুষ অক্ষম হবে এই গোটা পৃথিবীর মানুষ সেই দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লাহাম যে ভালোবাসা শিক্ষা দিয়েছেন সেই ভালোবাসার মধ্যে রয়েছে । তাই আল্লাহ রবী সাল্লা ইসলাম আমাদের মাঝে এই ভালোবাসা দিবস দেন নাই ভালোবাসার একটা কয়েকটা পদ্ধতি আলোচনা করেছেন একবার আমি এইখানে কিভাবে তৈরি হবে ইমানদারদের মাঝে সে বিষয়গুলো আলোচনা করেছিলাম একটি পদ্ধতি রবি সাল্লা ইসলাম এখানে বললেন তোমাদেরকে কি আমি এমন একটা বিষয় সম্পর্কে জানাবো না এমন একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে নির্দেশনা দেবো না ইমান নির্ভর করে আছে আমার বন্ধুগণ আমি আপনি সবাই একটু চিন্তা করি নিজের অন্তরের দিকে তাকাই নিজের অন্তরের দিকে তাকালে স্পষ্ট হয়ে যাবে আসলেই আমার অন্তরের মধ্যে আরেকজনের জন্য কতটুকু ভালোবাসা রয়েছে আর কতটুকু কতটুকু ভুল আছে তাহলে বুঝা গেল যে মূলত এখানে ভালোবাসার অভাব আছে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন এটা দূর করতে হলে সহজ একটা পদ্ধতি হচ্ছে এই আলা তোমরা তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও মসজিদ থেকে মুসল্লি বের হয়ে চলে যাচ্ছে এভাবে সালাম দেয় বের হয়ে চলে যাচ্ছেন শ্যা করে সালাম দিচ্ছেন না তিনি মনে করেন আমি ইমাম আমাকে সালাম দিবে আমি কাকে সালাম দিব একবারে ছোট্ট মাস আল এর জন্য দুই টাকা খরচও নেই কিচ্ছু নেই কাউকে টাকাও দিতে হবে না কোন খরচ নেই কিচ্ছু নেই এই মাসালার মধ্যে মধ্যেও এই বিষয়ের মধ্যেও আমরা কি হয়ে গেলাম পরাজিত হয়ে গেলাম হারিয়ে গেলাম সালাম নেই দেখা হলে সালামের কোনো নাম মধ্যেই নি এবং এমনভাবে আমাদের সমাজের মধ্যে এটা বিরাজ করে আছে যে আপনি হয়তোবাক হবেন সুভান আল্লাহ আপনি ঘরে ঢুকছেন সালাম নেই একটা মধ্যে বলেন যে ব্যক্তি গড়ে ঢুকলো সালাম দিয়ে সেই ব্যক্তি থাকবে ততক্ষণ কত গুরুত্বপূর্ণ বিষয় অত গড়ে ঢুকছেন সালাম সারাই আসসালাম আলাইকুম বললে গুনা কি আর আপনি মনে করছেন যে আমি আমার ওয়াইফকে সালাম দিব ওয়াইফ আমাকে সালাম করবে আমাদের আমরা ইসলামের গণ্ডিতে আছি মুসলিম হয়ে বসে আছি আবদুল্লাহ রাহী আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন রসুল ইসলাম সাদ করেছেন तुम्हारे मध्य को व्यक्ति ईमानदार होते तमानदार होते हवा जत प्रवृत्ति मन कमना वासना जहाँ जागुल साथ मिलाते पर ईमानदार होते নবী সাল্লা নিয়ে এসেছেন তার আনুকূল্যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে নিয়ে আসতে পারবেন না ততক্ষণ দ্বিতীয় মানদণ্ড দিচ্ছে নবী সাল্লা সাল্লাম যা নিয়ে এসেছেন এটাই হচ্ছে সুন্নাহ এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে তারই এটাই হচ্ছে ইমান তাই নবী সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তারই আপনাকে কি করতে হবে আনুকূল্য আসতে হবে তার অনুসরণ আপনাকে করতে হবে আমি যা নিয়ে এসেছি সেগুলোর যতক্ষণ পর্যন্ত তার প্রবৃতি অনুসরণ না করবে সেগুলোকে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত সেই মান হতে পারবে না আমরা কি মেনে নিচ্ছি কিনা নবী সালামের দেখানো এই আমরা আমাদের মন মতো আমাদের খাহেস মতো কেউ কারো ব্যক্তিগত আনুগত্য অন্ধ আনুগত্যের উপর নির্ভর করা আছে নবী সাল্লা করছেন ঠিক আছে ব্যক্তিগত অন্ধ আনুগত্যের উপর নির্ভর করা আছে তাকলিদ অন্ধ তাকলিদকে প্রাধান্য দিচ্ছেন না বুঝেন কারণ আপনি যারা তাকলিদ করতেছেন তিনি কিন্তু বলবেন যে আমরা ইমাম আবনীবর রহমতুল্লাহলি করতেছি কিন্তু তার কোনো তোমরা দুনিয়ার কোন আলেম বলতে পারবে না তাহলে ইমাম মিথ্যা আরোপ করেছেন ইমাম রহমতুল্লাহ এর উপর মিথ্যারোপ করেছেন কারণ ইমাম বলেন নাই কোনদিন আপনাকে তাকলিদ করতে তাহলে আপনি কি কারণে তাকলিদ করতেছেন আপনি বুলকাস কেন করতেছেন আপনাকে এখানে তাকলিদ করতে বলা হচ্ছে তার অনুসরণ করার জন্য অন্তত আমার হুজুর যেহেতু আমিও জাহার যাব কোন মুসলিম হলেন আপনি ইমান তো দূরের কথা মুসলিম হওয়ার পর্যায়ে আমরা আসি কারণ একজন কি শুনতে পেলাম যে বলছে গাউসেফাক যদি গাউসে ফাঁকের ইবাদত করে আমরা যদি से में जा गाउसेभाग जदि जहार नामे जाए गाउ से बाग के साथ एक साथार नामे जाबीसे अब श्रोताओ पावा श्रोता मुसलिम गण्डी मध्य पड़बे कि ना सेहन सन्देह जनक अवस्था इमानदार हवा तो दूर एक कथा मुस्लिम आ সেটা নিয়ে স্পষ্ট রয়ে গিয়েছে এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহলে ইমানদার কারা কোরআনের মধ্যে তাহলে বুঝে গেল আল্লাহ তারা বলছে ইমানে যে শর্ত করেছেন যাদের সাহায্যের কথা বলেছেন আল্লাহ তারা এই ইমানদার কারা যাদের কথা বলেছেন কোরআনের মধ্যে এখন তো সময় একেবারে শেষ হয়ে গেছে শুধু একটি আয়াত আলোচনা করি সুর আনফালের দুই তিন চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমী এদের পরিচয় দিয়েছেন আমরা আমরা ওই সাহায্য আমাদের আসবে না আল্লাহ আলমিনের দুই তিন চার নম্বর আয়তের মধ্যে ইন্নামাল মিনুন কেবলমাত্র তারাই মুমিন বুমিন ইজাজ যখন আল্লাহ হাব্বুল আলমীর কথা আলোচনা করা হয় জিকির করা হয় ও জেরাত হলু বুহম তাদের অন্তঃসমূহ বিগলিত হয় তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যায় আমরা তো আল্লাহর কথা শুনলে মনে করে যে এই হুজুরের ওয়াজ শেষ হয় না কেন খোদ বা তাড়াতাড়ি শেষ করেন না কেন অনেকে তো কমান্ড করেন এই মজুর সময় হয়ে গেছেন আমাজ বাড়াবেন কেন এত কথা বলেন কেন আল্লাহ বিগুরিত হওয়া তো দূরের কথা প্রকম্পিত হওয়া তো দূরের কথা বরং শুনতেই তো মন চায় না অন্তর যে প্রশান্তি লাভ করবে তা তো দূরের কথা আর যারা ইমান এনেছে তার পাইন্য কলুবহুম বেঁধে ক্রিল্লা আল্লাহ রাব্বুল আলমিনের সরলে তাদের অন্তর প্রশান্তি লাভ করে আমাদের প্রশান্তি অন্তর প্রশান্তি হয় গান শুনতে পারলে অন্তর প্রশান্তি বাড়ে তাহলে বুঝতে হবে যে আসলে ইমানের গন্ডিত দূরের কথা ইসলামের গন্ডিত আমরা ঢুকি নেই আল্লাহ রাব্বুর আলমিনের কথা যখন আলোচনা করা হয় ওই জেলার কলু বহুম তাদের অন্তরসমূহ বিকুলিত হয় আর যখন আল্লাহর আয়াত সমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় তাদের ইমান বৃদ্ধি পায় কোরআনে আয়াত যখন তেলাওয়াত শুনে তখন তারা তাদের ইমান বৃদ্ধি পাচ্ছে ইমান মজবুত হচ্ছে না আমার আপনার ইমান মজবুত হচ্ছে কিনা যদি মজবুত না হয় তাহলে বুঝতে হবে যে আমি আসলে ও ওই ইন্ডামালুন যে পরিচয় অগা শুভানাও তারা করেছেন সেই পরিচয় পর্যন্ত আমি পুঁছতে পারিনি দ্বিতীয় নম্বর আর তারা একমাত্র কাদের রব আল্লাহ রব্বুল আলমিন্তাক্কুল করে ভরসা করে অমুকের ভরসায় চলি এমন না ভরসা কার উপর একমাত্র তাবাক্কুল আল্লাহ হাব্বুল আলমিনের উপর করে থাকে কোন ব্যক্তির কোন সত্তার কোনো গোষ্ঠীর কোন দলের উপর তাবাক্কুল করে না ভরসা করে না কারণ তারা কনফার্ম জানে যে কেউ কিছু করতে সক্ষম নয় আসলে কেউ কিছু করতে পারবে না আপনার সামান্যতম কোনো বিপদ সামান্যতম কোনো সংকট সমস্যা নিরসনের দায়িত্ব আল্লাহ হাব্বুল আলমিন ছাড়া আর কেউ করতে পারে না সুতরাং তারা রব তারপরে তাক নম্বর বুঝতে পেরেছেন আপনি ইমানদারদের কিন্তু ইমানদার এই লিস্ট থেকে কে কে বাদ পড়ে যাচ্ছে এবার বুঝতে পারেন সলাৎ কায়েম করে সলাদ কায়েম করে সলাদকে যদি বাদ দিয়ে আপনি মনে করেন যে হ্যাঁ শুধুমাত্র যুদ্ধ করেই আপনি শহীদ হয়ে যাবেন এই শহীদের কোন মূল্য নেই আল্লাহ আলমিনের কাছে কারণ এখানে ইমানের সংজ্ঞা দেওয়া করে তারপরে ওয়া এবং তাদেরকে আমরা যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে আল্লাহ রাস্তায় এলফাক করে খরচ করে টাকা সব अब जमाई करते मस्जिद गो भाभी मानुष निर्माण कर मुसलमान मध्य बस शीट लम्बा हो दुनिया बैलेंस शीट दिए कि शीट भूल क्या करते भूल डिसिशन शीट जमार नहीं কারণ আপনার যেমন অনিশ্চয়তা আপনার ওই ব্যালেন্স শিটের যেমন অনিশ্চয়তা অনিশ্চয়তা সময় তো নেই আপনার মধ্যে টাকা রেখে এসেছেন হতে পারে আর গুনতে পারবেন না এটাকে আপনি চিন্তা করেছেন এই হিসাবকে আমরা কষেছি এই জন্য আল্লাহবুল আহমিন বলে দিচ্ছেন অমিম মারা যা ক্লাহ তাদেরকে আমি যে রিজিক্ট দিয়েছি সেই রিজিক্ট থেকে তারা খরচ করে তারপরে এরাই হচ্ছে একমাত্র ইমানদার দীর্ঘ আলোচনা রয়েছে আজকে আর আলোচনা করার সুযোগ নেই <تصفيق> الحمد لله الحمد لله لاحسانه لا والشكر له ولا توفيقه ومتنانه وأشهد الله لا إله إلا الله وحده لا شريك له تعظيم لسانه وأشهد أن محمد عبد الله ورسوله أداعي ولا والأاله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله عمركم بعمر كريم على وحو السلام ورنبي كريم فقال في محكم التنزيل ان الله وملكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد وبارك اللهم على محمد وعلى محمد كما باركت على ابراهيم في العالمين انك حميد مجيد الله علينا الخلفاء الراشدين الامهد المهديين ابي بكر وعمر و وان سائر اصحاب محمد صلى الله আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা আজর ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আজর ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুআহহিদিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুআহহিদিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা খজিলুল কাফরা ওয়া আল ফাসিকা ওয়া আল মুবতাতি ওয়া আল মুশরিকিন আল্লাহুম্মা জালযিলহুম আল্লাহুম্মা জালযিলহুম আল্লাহুম্মা শাত্তিতহুম আল্লাহুম্মা শাত্তিতহুম আল্লাহুম্মা বাজিক জামআহুম আল্লাহুম্মা বাজিক জামআহুম আল্লাহুম্মা ক্তুলহুম বাদাদা ওয়া লা তুбки মিনহু وصننت نبيك ودينك يا حي يا قيوم برحمتك استغيث اللهم سننا اللهم تعالى تكلنا الى ان انفسنا طرفت عين عباد الله ان الله يأمر بالعدل والاحسان والقربه وينها عن